আনাস ইবনু মালিক রদ আনহু হতে বর্ণিত তিনি বলেন সালাতের ইকামত হচ্ছে এমন সময় আল্লাহর রসুল সাল্লু আলসাল্লাম আমাদের দিকে মুখ করে তাকালেন এবং বললেন তোমাদের কাতারগুলো সোজা করে নাও আর মিলে দাঁড়াও কেননা আমি আমার পিছনে তোমাদেরকে দেখতে পাই